স্বামী নামাজি না হলে স্ত্রীকে জবাবদেহি করতে হবে কিনা প্রথম কথা হলো স্বামী যদি নামাজি না হয় তাহলে আপনার বিবাহের সময় তো তার সাথে বিয়ে হইতে পারে না কারণ বেনামাজির সাথে নামাজি স্ত্রীর বিয়ে হয় না একজন যদি বেনামাজি হয় মানে স্বামী স্বামীজি স্ত্রীর নামাজি তাহলে তাদের বিয়ে হবে না অথবা স্ত্রী বেনামাজি তার তো বিয়ে হয় আর যদি এমন হয় যে বিয়ের সময় নামাজি ছিল পরে বেনামাজি হয়ে গেছে এরকম খুব বিরল যে বিয়ের সময় যুবক বয়সে নামাজি পরে যায় নামাজি হবে না কারণ পরে তো যত বয়স বাড়বে নামাজি হওয়ার সময়টা আরো বেশি মানে কাঁচায় আসবে এজন্য মূল কথা হইল যে স্ত্রীর এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে বিয়ের সময় স্বামীও বেনামাজি ছিল ওই স্ত্রীরও বেনামাজি ছিল দুইজনই ছিল একই ধরনের তো হয়তো এক সময় গিয়ে আলহামদুলিল্লাহ স্ত্রীর নামাজি হয়েছেন তো তিনি স্বামীকে দাওয়াত দিবেন চেষ্টা করবেন তাকে নামাজি বানানোর জন্য এবং এই পতোয়াটা আমরা দিই না কিন্তু অনেক ওলা মাইকেরা মেয়ে ফটোয়া দিচ্ছেন যে এরকম একজন বেনামাজি একজন নামাজি থাকলে তাদের বিয়ে থাকে না শাক সলেবিনার হুকম তার স্পষ্ট করে লেখা আছে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন নামাজি হয় একজন বেনামাজি হয় তাহলে বিবাহ ভেঙে যায় কারণ একজন ইমানের উপরে আছে আর একজন ইমানের উপরে নাই তা তাদের বিয়ে থাকে কীভাবে এমনকি সন্তান যদি বেনা বেনামাজি হয় বাবা মার ও হয় না বাবা মার সম্পদ হবে না বেনামাজি সন্তান হইলে অনেকগুলো বিধি বিধান ওখানে আসে এবং ওইটা শুধু সালেবিন উসাইমিন রহমাউল্লার মত না ওইটা পূর্বে অনেক সালাফদের অনেক বড়ো বড়ো ওলামাইকারদের পতোয়া এই বিষয়ের উপরে তো এই চেষ্টা করতে হবে স্বামী যাতে নামাজি হয় স্বামীকে দাবাত দেওয়ার চেষ্টা করতে হবে এবং এই বিষয়টাও আনতে হবে যে আমরা বিয়ের উদ্দেশ্যটাই হল দুজনের সাথে জান্নাতে যাওয়া এখন একজন যদি জান্নাতের দিকে রওনা দিই আরেকজন জাহান্নামের দিকে রওনা দিই তাহলে তো বিয়ের উদ্দেশ্যটাই হল না তবে স্ত্রীর ব্যাপারে স্বামী যেমন দায়িত্বশীল মানে স্ত্রী আদায় না করলে স্বামী যেরকম জবাবদিহি করতে হবে কিন্তু স্ত্রী স্বামীর ব্যাপারে ওই রকম দায়িত্বশীল না মানে এটার জন্য স্ত্রীর কঠিন আকারে জবাবদিহি করা লাগবে না বুঝি না কথাটা কিস্তিতে কেনার ব্যাপারে শরী কিছু নীতিমালা আছে ওই নীতিমালা ফলো করে যদি আমরা কিনি তাহলে যায় হবে। অর্থাৎ এখানে পণ্যটা হালাল পণ্য হইতে হবে তারপরে একটা সময় নির্ধারিত থাকবে যে এটাকে বলে বাইয়ে আজ্জাল মানে একটা নির্ধারিত সময় থাকবে ছয় মাস বা এক বছর বা দুই বছর এরকম একটা সময় থাকবে এবং এটার জন্য একটা অতিরিক্ত মূল্য ধরা হবে অর্থাৎ এটা এখন বর্তমানে বিক্রি করলে হয়তো পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমার এটা দুই বছর পরে তো আর পঞ্চাশ হাজার টাকা থাকবে না এবং আমি দিচ্ছি বিলম্বে তালে আমি ষাট হাজার টাকা দাম ধরে এটা তাকে দেওয়া যাবে কিস্তিতে আর কিস্তির ক্ষেত্রে শুধুমাত্র মানে আমার যে সার্ভিস চার্জ অর্থাৎ জন্য আমার মেনটেনেন্স করার জন্য তার হিসাব রাখার জন্য যা দরকার এটা নেওয়া যাবে কিন্তু অতিরিক্ত সুদ বা এরকম কোনো কিছু যদি না থাকে তাহলে এরকম কিস্তিতে ক্রয় বিক্রয় করা সাত পরিবারের পক্ষ থেকে যায় কিনা এই ব্যাপারে ফোকা আমার মধ্যে এমনকি কোরআনসুন্নার ফকি যারা মুস্তাহিদ যারা তাদের মধ্যে এই বিষয়ে একতালাপ আছে আহলুল আলমেরা কেউ কেউ বলছেন যে এইরকম ক্ষেত্রে যখন সরি কেনা করবানি করবে অর্থাৎ একাধিক লোক মিলে করবে তখন আর পরিবারের পক্ষ থেকে হবে না তখন শুধু ব্যক্তির পক্ষ থেকে আবার কেউ কেউ বলছেন না এখানে সাতটা অংশ মানে ছাগল ধরেন একটা গরুর মধ্যে সাতজনে করতেছে সাত যা সাতজনে মিলে একটা গরু করতেছে এখানে একটা গরু সমান সমান সাতটা ছাগল তো একটা ছাগল করলে যেমন সে নিজের পক্ষ থেকে তার পরিবারের জীবিত মিত সবার পক্ষ থেকে দিতে পারে ওখানে সাতজনে করলেও সে তার নিজের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে মৃতদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে দিতে পারে তো বিষয়টা নিয়ে একতালাপ আছে এখানে সাতজন ঠিক ছাগলের ক্ষেত্রেও তো আপনার ছাগল একজনে করবে তো একজনে করতে গিয়ে সেখানে যদি তার পরিবার পরিজন সবাইকে অন্তর্ভুক্ত করা যায় জীবিত মিত তাহলে এখানে করা যাবে না কেন ওইটার উপরে কেয়াজ করেই যারা বলছেন যে আপনার সাত পরিবারের পক্ষ থেকে দেওয়া যাবে তারা এটাকে দলিল হিসাবে পেশ করছেন আর যারা বলছেন যে এখানে সাতজন সাত পরিবার বলা হয় নাই মানবী সাল সালাম এরকম যখন সফর অবস্থায় আপনার কোরবানি করছেন তখন এরকম পরিবারের কথা উল্লেখ করেন নাই তো যাই হোক এই মানে একতালাপের মধ্যে আমরা মনে করি এরকম অবস্থায় ওই সাতজনেই তার পরিবারের পক্ষ থেকেও দেওয়া যায় যাবে এই ব্যাপারেও ওলামাইকর আমাদের মতামত আছে এটা এক সময় আমাদের দেশে এরকম প্রবণতা ছিল যে পরীক্ষার সময় পরীক্ষা সময় দেখা সঠিক বয়স অনেকের মা না বাবার তখন অনুমান করে আমদাজি একটা দিয়ে দেওয়া হইতো আবার অনেকে দেখা গেছে ছেলের বয়স হয়ে গেছে অনেক তো দেখানো হতো কম বারো বছর তেরো বছর চোদ্দ বছর এস এস সি পরীক্ষার সময় পনেরো বছর এরকম দেখানো হইতো এইরকম যদি হয়ে যায় সেটা পাক মাফ করবেন কিন্তু ইচ্ছাকৃতভাবে ভাবে কমানো যাবে না তখন তো এটা রাষ্ট্রের সাথে না আল্লাপাক কোন কারণ ছাড়া তো মানুষ রাখে না নিশ্চয় কোনো না কোনো কারণ আছে হয়তো সে কারণ জানে না তার মা বাবা জানে তার মা বাবা তার কোমরে বেঁধে দিছে যাতে কোন বদনজর থেকে বিপদাবদ থেকে যাতে সে রক্ষা পায় এই জন্য তার কোমরে বেঁধে দিছে এই জন্য তার উচিত হলে সে খুলে ফেলবে সে যেহেতু এটার কোনো প্রয়োজনীয়তা অনুভব করতেছে না বা এটা থেকে বিশ্বাস করতেছে না তো বিশ্বাস না করলে এটা রাখার দরকার কি সে এটা খুলে ফেলবে আর খুলে না রাখা মানে নিশ্চয় কোনো বিশ্বাস এর পিছনে লুকায়িত আছে সে বিশ্বাসেরিক বিশ্বাস জি আমরা শেষ করে দি সময় শেষ আর আজকে আর প্রশ্নত্তর করবেন আল্লাহাক আমাদের সবাইকে তৌফিক দিন আল্লাহা আসাদু ইনাত